শ্রোতা আগেকার আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আকিদা ইসলামে আকিদার কিছু অংশ আলোচনা নিয়ে সেটা হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর পর ইমান আনা হম আমরা প্রথম ইমানের প্রথম রোকনের মধ্যে ঢুকে যাচ্ছি ইমান বিল্লাহ যেটা সেটা হচ্ছে আকিদার মৌরিক বিষয় যে আকিদার মূল ভিত্তি এবং যত ইমানের অন্যান্য রোকন আছে সেগুলো কিন্তু এটার উপরে নির্ভরশীল বা এটার অধীন এটা আমাদের মনে রাখতে হবে এখন কথা হচ্ছে ইমান বিল্লার অর্থ কি সেটা আমরা প্রথমত জানবো যে ইমান বিল্লার অর্থ কি ইমান বিল্লার অর্থ আছে যে আমরা কঠিন ভাবে বিশ্বাস করবো আল্লাহর এবং রুহিয়তের উপর এবং আসমা সিফাতের উপর এটা হচ্ছে ইমান বিল্লার মানে মানে তার অধীনে যাই হোক ইমান বিল্লার অর্থ হম এখন হচ্ছে ইমান বিল্লার অধীনে কি কি রয়েছে সেটা আমাদের জানার বিষয় ইমান বিল্লার অধীনে তিনটা মৌলিক বিষয়ের ইমান আপনার রয়েছে সেটা হচ্ছে তিনটা প্রকার যেটা বলতেছি তৌহিদের প্রকার প্রকার যখন জানতে চেষ্টা করব প্রথমেই চলে আসে তহিদের সংজ্ঞাকে এই তৌহিদের সংজ্ঞা আমাদের জানতে হবে তহিদদের সংজ্ঞা হচ্ছে যে রুহিয়ত রুহিয়ত এবং আশমাসপাতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে সাব্যস্ত করা যে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ করার নাম হচ্ছে জেনে ফেলেছি মধ্যে এক নম্বর তাইলে তহীদের তিনটা প্রকার রয়েছে এক নম্বর প্রকার হচ্ছে তহিদ রু দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে তহিদুল রোহিয়া যেটাকে বলা হয় তৃতীয় নম্বর হচ্ছে তৌহিদুল আসমাই সুতরাং এই তিনটা প্রকারের আমরা বিস্তারিত একটু পরে হ্যাঁ আস্তে আস্তে জানার চেষ্টা করবেন সে আল্লাহ ধাপে ধাপে হম প্রথমত যে তৌহিদ নিয়ে আলোচনা চলবে সেটা হচ্ছে তৌহিদ রুবু তৌহিদ রুবিয়ের সংজ্ঞা কি সেটা আমাদের প্রথমে জানা দরকার ব্যাপারে কঠিন বিশ্বাস করা যে আল্লাহ জীবনদাতা তিনি হচ্ছেন মৃত্যুদাতা এবং তিনি হচ্ছেন সব কিছুর মালিক এবং তিনি হচ্ছেন তার সৃষ্টির সকল ব্যাপারের পরিচালক হচ্ছেন তিনি একমাত্র এটা হচ্ছে তৌহিদ রুবীয় সংজ্ঞা এটার নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ জেনি আকাশ করেছেন এইখানে তিনি হচ্ছেন আমাদের রব রুবিয়তের একটা ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে এখন আরেকটি ব্যাপার আমাদের এই ক্ষেত্রে জানা দরকার যে তৌহিদ রুবিয়তের ব্যাপারে মুশেকরা মু সেটা আমাদের একটি বিশেষ করে জানার বিষয় যে মুকা কাপাররা তৌহিদে বিশ্বাস করত নাকি করতো না আপনার যেটা আমরা ইতিহাস পড়লে দেখি এবং কোরআন হাদিস খুঁজলে দেখি সেটা হচ্ছে যে কাফেররা ছিল আরবদের মধ্যে যে মোশেকরা ছিল তারা সাধারণত আল্লাহ বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে সৃষ্টি কে করেছে তখন তারা নিশ্চিত ভাবে বলবে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সুতরাং তোমরা দিকভ্রান্তের মতো ঘুরছ কেন শিকার কেন যাও না আল্লাহ নয় নম্বর কে তারা নিশ্চিত ভাবে বলবে যে এগুলোর স্রষ্টা হচ্ছেন সেই পরাক্রম সারি সুকৌশলী আল্লাহুল সুতরাং তারা তভিদর ববি কে অবশ্যই বিশ্বাস করত কিন্তু এই তহিদুর বুবিদ বিশ্বাসকে বা শিকার করা কি স্বীকার উক্তি কখনো কি তাদের ইসলামের প্রবেশের জন্য যথেষ্ট ছিল সেটা আমাদের জানা দরকার হুম বর্তমানে আমরা তৌহিদের হুবিয়তের বিশাল দাওয়াত আমাদের উপমহাদেশে দেখতে পাই কিন্তু এটা শুধু এতটুকু কি আপনার যথেষ্ট এই দাওয়াতের এতটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ থাকা কি যথেষ্ট এবং এটাকে আসলে আদৌ কি ইসলামের প্রবেশের জন্য যথেষ্ট হবে সেটা জানা দরকার তৌহিদের হুবিয়তের আপনার বিশ্বাসকে বা শিকারকে কখনো ইসলামের প্রবেশের জন্য যথেষ্ট হবে না এবং আপনার কেয়ামতের দিবসে আপনার জাহার্নাম থেকে মুক্তির কোনো আপনার জন্য যথেষ্ট হবে না आपनार तो ही ही द के स्वीकार करते हैं पास कारण आल्लाबाद करक इबादत करते हैं जर को शरिक नहीं।, नहीं छाड़ा অন্য যত বাতিল মাবুদ আছে করতে হবে। যদি এটা না করা হয় তাহলে অবশ্যই শিকের মধ্যে ডুবে থাকার কারণে অবশ্যই আপনার তহিদের ববি শিকার উক্তি সেটা কখনো ইসলামে প্রবেশের জন্য যথেষ্ট নয় এটা আরো আরো সুস্পষ্টভাবে আমরা জানতে পারবো আরো কয়েকটি কথা জানার পর প্রথমত হচ্ছে যে মোশেক জাহের যুগের সাধারণত মোশেকরা তারা তৌহিদুর ববিয়েদকে বিশ্বাস করত কিন্তু তারা আপনার তৌহিদ উরুহিয়তকে হ্যাঁ বিশ্বাস করত না এই কারণেই আল্লাহ তাদের নিকট মোহাম্মদামকে পাঠিয়েছেন যে তাদেরকে তৌহিদুর রুহিয়তের বিশ্বাস বা শিক্ষার দিকে ডাকার জন্য তখন তিনি মোহাম্মদ সোহা তাদেরকে তৌহিদে উলুহিয়ের দিকে ডেকেছেন এবং এই ব্যাপারে তাদের সাথে জোগড়ায় লিপ্ত হয়েছেন এবং তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করেছেন হজ্রতম কোনো হত্যা আমরা বললেন আতন্ত্রিক বণিতে তিনি বলেন রসুলুল্লাহাম এসে যেটা বোকারী এবং মুসলিমের হাদিস বলেন যে রসুল বলেন আমাকে আদেশ করা হয়েছে যে না আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাই যতক্ষণ পর্যন্ত তারা না বলবে যে লাহ আল্লাহ সত্য কোনো মাবুদ নেই তাইলে এই উরোহিতের শিকার দেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে ज व्यक्ति बी आरोपि दीबे तथे तरह सम्पद निरापत्ता पा तरह जीवन निरापत्ता पा क्यों जी आरोप जो अघटन घटे घटे फेले तब से अधिकार दीते ही যেমন কেউ যদি অন্যের মাল চুরি করে ফেলে তাহলে সেটার অধিকার রক্ষার জন্য তার হাত কাটিয়ে দিতে হবে কেউ যদি আরো একজনকে হত্যা করে ইচ্ছাকৃত তাহলে তারকে শ্বাস নিতে হবে আর ভুল ক্রমে হলে তার দিয়ে দিতে হবে সেটা হচ্ছে সেটার আবার ভিন্ন অধিকার এইখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রসুলকে আদেশ করা হয়েছে রুহিয়াতে শিকার উক্তি পর্যন্ত তাইলে আপনার তাওহদে রুহিয়ত কে স্বীকার করলেই আপনার পার পাওয়া যাবে না এটা এখান থেকে আমরা বুঝতে পারি আগে আমরা এটা বুঝিয়েছি যে আপনার বিশ্বাস করতে হবে এটা আবার বুঝলে হবে না যে উলুহিয়তকে আমরা স্বীকার করব কিন্তু রুগুবিহিত কে বাদ দেবে না রুববিহ এসে প্রথম ধাপ সেটা সাধারণত যে উলুহিয়তকে বিশ্বাস করবে সে রুগুবিহকে অবশ্যই বিশ্বাস করবে কারণ কেউ যদি কারোর মানে পক্ষ থেকে কি লাভ পাচ্ছে পেয়েছে এটার যদি তার এ ব্যাপারে যদি সে আস্থাশীল না হয়ত্য করতে যাবে কেন। সেটা আসে যাই হোক দ্বিতীয় নম্বর আরেকটি ব্যাপার যে শুধু রুব যে কাজ দিচ্ছে না যে আল্লাহ রসান যত নবী পাঠিয়েছেন তাদেরকে পাঠিয়েছেন কিন্তু তহিদে লুহিয়তের দিকে দাওয়াত দেওয়ার জন্য ছয়ের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি নিশ্চয়ই পাঠিয়েছি প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি এবং আপনার তাগুদকে প্রত্যাখ্যান করো হম সুতরাং তাদের সবার আপনার দাওয়াতের আসল উদ্দেশ্য ছিল তাওহিদ উলুহা কখনো রুব নয় কারণ রুব তো ওই সময়ের কাফেররা আপনার বিশ্বাসই করতো अधिकार एक आपनर तर इबादत करते आल्लर अधिकार सूतरा आल्लाधिकारे अपन अस्वीकार कर कारण से काफे बस बस्तुत से आल्ला मेरे नहीं जन हम अथवाधिक हक सेटार कारण से मोर्ष से तक से छाड़ पावर को अधिकार ही थको হ্যাঁ এই কারণে আমরা বলবো যে তৌহিদুল রুবিয়া কখনো যথেষ্ট জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই তার পাশাপাশি হ্যাঁ উলুহিয়ত লাগবেই এবং এই তৌহিদ উলুহিয়তের ব্যাখ্যা সামনের আলোচনায় ই আসছে ওসালা রবিহদ ও